আবু হুরাইরা রাজিয়াল্লা তাল্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কি মনে করো যে আমার দৃষ্টি কিবলার দিকে আল্লাহর কসম আমার নিকট তোমাদের খুশু অর্থাৎ বিনয় ও রুকু কিছুই গোপন থাকে না অবশ্যই আমি আমার পেছন হতেও তোমাদের দেখতে পাই